الحمد لله. نحمده محمد. আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করতে চাই সেটা হচ্ছে আল আমি মুদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আল্লাহ রব আলিন এই উম্মত দান করেছেন আল্লাহ আমাদেরকে সৎ কাজের আদেশ দিয়েছেন অসৎ কাজ থেকে নিশ্চিত করেছেন এখন এই কাজটি যখন আল্লাহ তালাকে রামের মাধ্যমে করিয়েছেন আখিরি নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহ আসাল্লামকে আল্লাহ তালা সেই উদ্দেশ্যে পাঠিয়েছেন তিনি সেই কাজ করে এই দায়িত্ব উম্মতের উপরে রেখে গেছেন এবং আল্লাহ রবুল্ আলমিন কোরআনে পাকে বলেছেন কুন্তুম খৈর উম্মাতিন উখরেজাতুফ অাউনা আলী মুমরানের একশো দশ নম্বর আয়াতে আল্লাহ তালা এখানে বলেছেন সর্বোত্তম জাতি হচ্ছে তোমরা তোমাদের কাজ হচ্ছে ভালো কাজের আদেশ করা মন্দ কাজ থেকে লোকদেরকে দূরে রাখা যে কাজটি আম্বিআই কেরাম করার কথা আল্লাহ তালার পক্ষ থেকে সেই কাজটি এই উন্নতির উপরে এসেছে যেহেতু আল্লাহ রাবুল আলমিন আর কোনো নবী পাঠাবেন না সেই জন্য এই কাজকে এই উম্মতের মুসলিমের উপরে আল্লাহ তালা এই দায়িত্ব দিয়েছেন এবং এই দায়িত্ব পালন করার কারণে এই উম্মতের মর্যাদা হয়েছে সর্বোত্তম জাতি যারা এই কাজ করে তারা উম্মতের মর্যাদা হাসিল করে এবং এই জন্য এই উম্মতের পরিচয় হচ্ছে উম্মত দা ওয়াহ লোকদেরকে আল্লাহর দিকে ডাকবে দায় আল্লাহর ভূমিকা পালন করবে কোরআনে কারিমে একাধিক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 লোকদেরকে জ্ঞান দান করবে লোকদেরকে উৎসাহিত করবে এমনকি আপনি যদি সুরা আল আসরের দিকে যান সেখানেও মৌলিক দায়িত্বের মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন সেখানে ইদিন আহমন ওয়ামিল হাক তাওয়াসবির হক এবং তাওয়াসবির সবর সবরের দিকে হকের দিকে লোকদেরকে একে অপরকে নসিহত করা ওসিহত করা ঢাকা ডাকি করা উপদেশ দেওয়া এই কাজগুলো সবগুলো কিন্তু একই বিষয়কে নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন তরিকায় বিভিন্ন টার্মিনোলজি ব্যবহার করা হয়েছে এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এই কাজ করার জন্য উম্মতকে আল্লাহ তালা বাসাই করেছেন অনেক সময় উম্মত বড়ো ধরনের আমার মারফি মনকারের কাজ করতে পারবে না কিন্তু তার নিজস্ব আঙ্গিনায় নিজস্ব পরিসরে নিজস্ব অঙ্গনে তার যেখানে যার যেখানে সুযোগ রয়েছে সেখানে এই কাজ করে যেতে হবে তবে উম্মতের একটা অংশকে অবশ্য বড় ধরনের দায়িত্ব নিয়ে আরেকটু এগিয়ে আসতে হবে একটি দলকে অবশ্যই এই দায়িত্ব পালন করতে হবে সারা দুনিয়ার মানুষের কাছে আমর মারুফ না কাজ করার জন্য কাজ করার জন্য সে কথা আল্লাহ তালা সুরা আল ইমরানে বলেছেন তোমাদের মধ্যে অবশ্যই এমন একটি দল থাকা উচিত যাদের কাজ হবে ইয়াদৌ না ইলাল খাইয়ের লোকদেরকে সবসময় ভালো কাজের দিকে ডাকবে কল্যাণের দিকে ডাকবে আর ভালো কাজের দিকে উৎসাহিত করবে আর মন্দ কাজ থেকে সরিয়ে নেবে এই কাজ করে যদি তোমরা করো তাহলে তারা কি হবে মুফলি হন তারা কামিয়াব হয়ে যাবে আর এই কাজ না করলে মানুষ কামিয়াব হতে পারবে না আমরা যারা মুসলিম উম্মার অন্তর্ভুক্ত হয়েছে আমাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন এই দায়িত্ব দিয়ে দিয়েছেন আমি আপনি ইচ্ছা করে এটাকে নেওয়ার যেমন সুযোগ নেই আবার আমি আপনি ইচ্ছা করে বর্জন করার সুযোগ নেই দায়িত্বকে আমি আপনি চাই বা চাই আল্লাহ তালার পক্ষ থেকে মুসলিম হওয়ার কারণে অটোমেটিক্যালি দায়িত্ব আমাদের উপরে এসে গেছে এই দায়িত্বটা আমরা সমভাবে উপলব্ধি করি না অনেক সময় অনেকে আমাদের মধ্যে উপলব্ধি করি যে আমার নামাজ পড়া যেরকম ফরজ আমার রোজা রাখা ফরজ রামাদানের হজ ফরজ হয়ে গেলে হজ করা ফরজ আমার জাকাত দেওয়া ফরাজ এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব আমরা গুরুত্ব সহকারেই বিবেচনা করি কেউ যদি কোনো ভালো কাজের দিকে কাউকে ডাকে তাহলে যে লোক তার কাজে সাড়া দিল তার কথা শুনল এবং শুনে সে আমল করা শুরু করে দিল অথবা তার নসিহত শুনে সে গুণাকে ছেড়ে দিল তাহলে এই যে তার ভিতরে সংশোধন হলো পরিবর্তন হলো এবং সে তার কথা শুনে ভালো আমল শুরু করে দিলো তার জিন্দগির মধ্যে পরিবর্তন এসে গেলো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 তাদেরকে মুনকার থেকে বাঁচিয়ে থাকেন মারুফের দিকে নিয়ে আসেন তাদের সমপরিমাণে আপনার আমর নামে যোগ হয়ে যাবে কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক ভালো মানুষকেও এই আমর মাফ নাহ মুনকার অনেক নেককার নেই বিষয়টি ব্যাপারে গুরুত্ব সহকারে চিন্তা করতে দেখা যায় না আল্লাহ রাবুল আলমিন এই কাজের মধ্যে আমাদের জন্য আমাদের নিজেদের পরিচয় আমাদের মুসলিম সত্তার টিকে থাকার পরিচয় এবং এটাই মূল দায়িত্ব বলতে গেলে সে কথাই তিনি বলে দিয়েছেন পুরুষ এবং মহিলা মোমেন যারা আছে সবাই একে অপরের আউলিয়া একে অপরের উপকারী একে অপরের সাহায্যকারী একে অপরকে প্রয়োজনে তারা সাহায্য করে কিভাবে সাহায্য করে ভালো কাজের দিকে তাদেরকে ডাকে উৎসাহিত করে উপদেশ দেয় আর মন্দ কাজ থেকে তাদেরকে সাবধান করে সতর্ক করে আমাদের প্রত্যেকেরই একে অপরকে এই কাজটা করা লাগে আমরা নিজেদের সবারই আমাদের গাফলতি আসে কারো বেশি কারো কম যাদের বেশি গাফলতি আসে তাদেরকে যদি অন্য কেউ স্মরণ করিয়ে দেয় মনে করিয়ে দেয় তাদের পিছনে দাওয়াতি কাজ করে তাহলে তাদের মধ্যে সতর্কতা আসবে তাহলে তাদের আমল উন্নত হবে তাদের মধ্যে পরিবর্তন আসবে আর এই কাজটা যদি তাদেরকে কেউ না করে হয়তো তারা মিস করবে এবং তার আরও গাফলতিতে ডুবে যাবে এই এই কাজটি করে যেতে হবে আল্লাহ রাবুল আলমিন এই আমর মারুফ মা আরুফ নাহিয়ান মুনকারের কাজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে উম্মতকে দিয়েছেন কোন কোন সময় বিশেষ করে যখন সমাজের মধ্যে আপনার এলাকার মধ্যে আপনার ঘরের মধ্যে আপনার আশেপাশে মুনকার খারাপ কাজ গরহিত কাজ বেশি করে ছড়িয়ে যায় তখন মোমিনের দায়িত্বটা অনেক গুণ বেড়ে যায় না পালন করতে হবে সে কথা একটি হাদিসে রাসুল্লাহ আলহাম অত্যন্ত গুরুত্ব সহকারে বলেছেন মানরা আমিন্তাতে তোমাদের মধ্যে কেউ যদি কোন খারাপ কাজ দেখে মন্দ কাজ হতে দেখে তাহলে তার হাত দিয়ে সেটাকে রদ করুক সেটাকে থামিয়ে দিক হাত দিয়ে সেটাকে বন্ধ করার চেষ্টা করুক শক্তি প্রয়োগ করে বন্ধ করার চেষ্টা করুক আর সেটা যদি করতে সক্ষম না হয় তার পক্ষে শক্তি ব্যবহার করার কোনো সুযোগ না থাকে তাহলে সে মুখ দিয়ে করবে আর মুখ দিয়ে করতে না পারলে অন্তর দিয়ে ঘৃণা করবে এরপরে অন্তরের মধ্যে আর কোনো সামান্যতম ইমানও থাকে না সম্মানিত দর্শকমণ্ডলী আমরা এখন একটি বিরতির দিকে যাচ্ছি বিরতির পরে পুনরায় আপনাদের কাছে বিষয়ের আলোচনা অব্যাহত থাকবে ইনশাল্লাহ বারাকাল হফিকুম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 আজ রাত এগারোটায় পুনঃ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে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 आज रात 6:30 टाइम आप पुनः समाचार सकाल 9:30 बजे बांग्लादेशे पीएस टीवी बंगाले अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन लका अलहमद या रब्ब कमा यमبغي लिजलाल वजहिका वअजीम सुल्तानिक वा अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहू ला शरीक लहु वा अशहदु अन्न सय्यदना मुहम्मदन अब्दुहू रसूल বিরতির পূর্বে যে বিষয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে আল আমারুফ ও নাহ মু সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার কাজটি এবং আমরা সর্বশেষ যে হাজিটি আলোচনা করেছিলাম সেটা হচ্ছে রসুল্লাহ সাল্লি সাল্লামেস্বাদ করেছেন তোমাদের মধ্যে কেউ যদি কোনো মন্দ কাজ হতে দেখে তাহলে হাত দিয়ে বাধা দিক বন্ধ করার চেষ্টা করুক আর হাত দিয়ে বাধা দিতে সক্ষম না হলে তার মুখে নিষেধাজ্ঞা দান করুক মুখ দিয়ে মানুষকে বুঝাক মানুষকে থামানোর চেষ্টা করুক কথা বলে কথার মাধ্যমে মানুষকে বুঝিয়ে এই কাজকে বন্ধ করার চেষ্টা করুক আর সেটা যদি সক্ষম না হয় তাহলে কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে আর কেউ যদি অন্তরের মধ্যে ঘৃণা সৃষ্টি না হয় কোনো মন্দ কাজের ব্যাপারে তাহলে তার অন্তরে আর কোনো ইমান থাকে না হয়েছে এটি হচ্ছে একদম দুর্বলতম ইমান এতটুকুন ঘৃণাও যদি কারো অন্তরে না থাকে তাহলে তার অন্তরে আর কোনো ইমানই থাকলো না রসুল্লাহ সাল আলি ও অন্যের করেছেন ওলাইশা ও আজ আলিকা মিনাল ইমান হাবু খারদাল এর পরে যদি কেউ অন্তর দিয়ে ঘৃণা না করে তারপরে আর কোনো ইমান থাকে না এমনকি শস্য পরিমাণ ইমানও বাকি থাকে না যদি ঘৃণা না করে অন্তত পাপ কাজকে অন্যায় কাজকে মুন কাজকে এই মুহূনকার কাজের ব্যাপারে ঘৃণা পোষণ করাটা একদম নিচু স্তরের কাজ এর নিচে কোনো মমে নামতে পারে না কিন্তু একজন মোমেন্টকে এখন চেষ্টা করতে হবে যে প্রথম কাজটা করা যায় কিনা অনেকেই হতে ভুল বুঝবেন যে প্রথম কাজটা করা অর্থই হচ্ছে শুরুতে গিয়েই লড়াই শুরু করে দেওয়া কিনা মারামারি শুরু করে দেওয়া কিনা শক্তি প্রয়োগ করে সেটা থামানোর জন্য শুরুতেই যেতে হবে নাকি আগের লোকদেরকে বোঝাতে হবে এখানে কনফিউশন থাকতে পারে না সেখানে বলা হচ্ছে যে প্রথমত যদি আপনি দেখেন আপনার কোনো ছেলে মনে করে মদ খাওয়া শুরু করে সে আল্লাহ তালা মাফ করে দিকে আপনার ছেলে ড্রাগ খাওয়া শুরু করেছে তাকে তো আগে থেকে বোঝানো দরকার ছিল কিন্তু এখন এই মুহূর্তে তার হাতে আছে সে খাচ্ছে এখন এখন আপনি কি করবেন তার হাত থেকেও একটু আগে সরিয়ে নেবেন এইখানে আপনি শক্তি প্রয়োগ করতে পারছেন তারপরে আপনি তাকে অবশ্যই বোঝাবেন এরপরে আপনি অন্তর্দিত ঘৃণা করবেনি এখানে আপনি প্রথমেই হাত দিতে পারছেন এই জন্য যে এখানে আপনার ক্ষমতা আছে আপনার শক্তি আছে আপনি পিতা আপনি অভিভাবক আপনি গার্ডিয়ান আর সে আপনার সন্তান সে আপনার কথা শুনবে এই একটা আশা করা যাচ্ছে কাজে এখানে প্রথমেই হাত প্রয়োগ করাটা ঠিকই আছে এটা কামন করা যাচ্ছে এখানে দুই নম্বরটা যাওয়া দরকার নেই আগে কিন্তু যদি বাইরের কোনো লোক হয় যেখানে আপনি তার সঙ্গে হাত দিয়ে সরাতে গেলে মারামারি উপক্রম হয়ে যাবে রক্তারক্তি হয়ে যাবে তখন সেটা আপনার জন্য টু মাচ এই মুহূর্তে তখন আপনার উচিত বাইরে যেখানে আপনার ক্ষমতা নাই আপনার শক্তি নাই আপনার আওতার বাইরে কিন্তু অন্য লোক তাদেরকে বোঝানোর দায়িত্ব আপনার আছে এই মুন কার সম্পর্কে আলোচনা করার দায়িত্ব আপনার আছে এই জন্য হবে। আর এমন কোনো কাজ যদি হয় মনে করেন কোনো নন মুসলিম দেশে আছেন সেখানে তারা মদ খাচ্ছে আপনি তো সেখানে তাদের হাত থেকে মদ কেড়েও নিতে পারবেন না অথবা আপনি সেখানে গিয়ে তাদেরকে বোঝানোর কোনো সুযোগ নেই সেখানে আপনি অন্তর দিয়ে ঘৃণা করতে হবে তাহলে মনে করেন কোনো অমুসলিমরা যদি তাদের এলাকায় তাদের আহতার ভিতরে তারা মদ সেবন করছে আপনি সেখানে গিয়ে আপনার এই অধিকার নাই যে তাদেরকে থেকে কেড়ে নেবেন অথবা আপনি তাদেরকে সেখানে বোঝানো শুরু করে দেবেন সেটা বোঝানোর কাজ করা যেতে পারে কিন্তু এরপরে কোনো কোনো পরিবেশ আছে সেটা আপনি করতে পারবেন না কিন্তু আপনি ঘৃণা করবেন ঘৃণা করার অর্থ আপনি কখনো তাদের সেখানে বসবেন না যেখানে তার মদ খাচ্ছে আর বসে বসে সেখানে থেকে তাদের সঙ্গে অন্য খাওয়া দাওয়া করবেন তারা মদ খাবে আর আপনি ঘৃণা করবেন এটা আসলে সাংঘর্ষিক বিষয় ঘৃণার অর্থ হচ্ছে যে আপনি ঘৃণা করেন আপনি সেখানে থাকবেন না তাহলে বোঝা গেল প্রকৃতভাবে আপনি ঘৃণা করেন আর সেখানে যদি থাকেন তাদের সঙ্গে আপনি সঙ্গ দেন আর আপনি বলেন যে আমি একটু পেপসি খাই অথবা অন্য কোনো ড্রিঙ্ক খাই তারা মদ খাক হ্যাঁ তাতে কি আসে যায় তাহলে আপনি ঘৃণা করলেন না আর ঘৃণা করলেও সেটা প্রমাণ করার মতো কিছুই নেই আপনার কাছে এই জন্য একটা হাজি সে রসুল্লাহ সাল্লাম এই বিষয়টি আরও আমাদেরকে ব্যাখ্যা করে বলেছেন যে কেউ যদি কোনো অন্যায় কাজ গুনার কাজকে হওয়ার কারণে সেখানে অনুপস্থিত ছিল কিন্তু সে এটা শোনার কারণে খবর পাওয়ার কারণে তার মনে ঘৃণা এসেছে ওই গুনার প্রতি ওই কাজটার প্রতি এই ঘৃণার কারণে স্বভাব পাবে যে ব্যক্তি সেখানে ছিল কিন্তু ঘৃণা করেনি সঙ্গ দিয়েছে বসে থেকেছে ওই ফাংশনকে পার্টিকে এনজয় করেছে সেই পার্টির ভিতরে থেকেছে অন্য আদার অনুষ্ঠানগুলিকে উপভোগ করেছে তার আশেপাশে মদ খাওয়া হয়েছে সে খায়নি কিন্তু সে সেখানে ছিল তাহলে সে যে ঘৃণা করে সেটা বোঝা যায়নি একেবারে নিজের জীবন বিপন্ন হওয়ার মতো পরিস্থিতি বাধ্য না করলে কোনো অপশন থাকলে অবশ্যই তাকে সেখান থেকে উঠে দিতে হবে সেখানে থাকতে পারবে না সেখানে থাকা অন্য কোনো গল্পগুজব করা অন্য ধরনের সঙ্গ দেওয়া এটা এক ধরনের সহযোগিতা হয়ে যায় আমরা গুনার কাজে সহযোগিতা করা এলাউড নয় আমাদের জন্য আল্লাহ বলেছেন আলাল তোমরা কাজে কাজে একে অপরকে সহযোগিতা কর আর যে কাজে গুণা হয় সীমালাঙ্গন হয় সে কাজে কেউ কারো সহযোগিতা করো না কাজেই অন্যায় কাজ যেখানে হয় সেটার ব্যাপারে যদি কেউ চুপ করে থাকে এটা ইনডাইরেক্ট সহযোগিতা হয় এবং সেখানে বসে থাকলে সঙ্গ দিলে সেই ফাংশনে সেই পার্টিতে উপস্থিত থাকলে এটা সহযোগিতা হয়ে যায় আর এই সহযোগিতা করলে সে এই কাজ করলে যে গুণা হয়ে যায় ওই কাজের মধ্যে সামিল হয়ে গেল আল্লাহ আল্লাহতালা বনি ইসরায়েলের কথা বলেছেন যে তাদের মধ্যে এরকম যখন কিছু গুনার কাজ হতো কিছু লোক সেখানে আমর বিল মা আরুফ নাহিয়া নিমুন কাজ করত সৎ কাজের আদেশ করত অন্যায় কাজ থেকে দূরে রাখার চেষ্টা করতে মানুষকে আর কিছু লোক করতো না যারা করত না তাদেরকে আল্লাহ আজাব দিয়েছেন সে কথা আল্লাহ যারা বাধা দিত তাদেরকে আমি নাজাদ দিয়েছিলাম আজাব থেকে ও আহাদামু বে আজাবিম বা ইসিম বিমাফুকুন আর জালা জুলুম করছিল এবং তাদের পাশে যারা বসে ছিল সঙ্গ দিয়েছে হয়তো নিজেরা করেনি কিন্তু এদেরকে করতে বাধা দেয়নি এরা সবাই এরা সবাই করেছে এবং যারা দুলুম করেছিল তাদেরকে আমি ধরেছিলাম মানে আদার দিয়েছিলাম এই কারণে এই কারণে তারা যে সেখানে গুণা করছিল কাজে যারা গুনার কাজ করে তারা যেমন গুণা করে আর যারা গুনার কাজের সাক্ষী হয়ে থাকে পাশে থাকে বসে থাকে এই ব্যাপারে তাদেরকে কিছু বুঝায় না বলার চেষ্টা করে না গুনার কাজে কোনো বাধা সৃষ্টি করে না এরাও এক ধরনের ফেস্ক ফুজুরি কাজে লিপ্ত আছে উভয় পক্ষই আজাব পেয়েছে আল্লাহ তালা পক্ষ থেকে আল্লাহ তালা কোরআনে পাকে আরও বলেছেন যে যারা এই কাজ করেছিল মনী ইসরা মধ্যে কিছু আলেম আলেমা এবং ইসলামী ব্যক্তিত্বগুলো তারা লোকদেরকে তখন কিছু দিনই কাজের দাবা দিচ্ছিল অমন্ত কাজ থেকে দূরে রাখছিল এবং সৎকারে আদেশ দিচ্ছিল তারা শুনল না মনোযোগ দিল না কোনো কেয়ার করলো না কিছু লোক দাওয়া দিতে গিয়ে পরে টায়ার্ড হয়ে গেল দাওয়া বন্ধ করে দিল কিছু লোক যখন দেখলো দাওয়া দিয়ে কোনো কাজ হচ্ছে না লোকেরা কেউ কথা শুনে না তারা ছেড়ে দিল আর আমুল বিল মারুব নাহিয়ান মুনকারে কাজ করা আর জারি রাখলো না কিন্তু একটা গ্রুপ তাদের মধ্যে ছিল তারা এই কাজ জারি রাখল সে কথা আল্লাহ তালা কোরআনে পাকে বলেছেন কেন সময় নষ্ট করছো খামাখা এই কমকে যারা একেবারে ফাসিক ফাজের হয়ে গেছে যারা দিনকে একেবারে ছেড়ে দিয়েছে গোমরা হয়ে গেছে এদের পিছনে সময় নষ্ট করে কেন এদেরকে নসিহত করে কেন কোনো লাভ হবে না আল্লাহ তালা এদেরকে হালাক করবেন এটাই মনে হচ্ছে ফাইনাল কথা আর আল্লাহ তালা তাদেরকে শক্ত আজাব দেবেন কোনো দরকার নাই এদের পিছনে খামাকা সময় নষ্ট করার মেহনত করা বাদ দাও তারা তাদেরকে আরো অনুৎসাহিত করলো কিন্তু এই আমর বিল মারুফ নাহি আলী মুনকারের কাজ করেন ওয়ালা এই লোকগুলো তারা বুঝতে পেরেছে তাদের দায়িত্ব তারা গিব আপ করেনি তারা ছেড়ে দেয়নি তারা বরঞ্চ বললারিকুমা আল্লাহমিয় তারা দ্বিতীয় দলকে বলল যে দেখো আমরা কম পক্ষে আল্লাহ তালার কাছে একটা ওজোর হয়ে যাবে আমাদের আমরা আল্লাহ তালার কাছে বলতে পারবো যে আল্লাহ আপনার দেওয়া দায়িত্ব আমরা পালন করার চেষ্টা করেছি আল্লাহ আল্লাহতালা আমাদের কাদের সাক্ষী থাকবেন এবং তিনি আমাদের এই কাজকে স্বীকৃতি দেবেন আমরা যে করেছি করিনি যে এই জন্য তিনি আমাদেরকে দায়ী করবেন না আমরা অন্তত আমাদের ডিউটি পালন করে গেলাম কারণ হেদায়িত্ব মানুষের হাতে নয় হেদায়িত্ব হচ্ছে আল্লাহ তালার হাতে কিন্তু মা আজের আতন ইলা রব তোমাদের রবের কাছে আমাদের দেওয়ার মতো যুক্তি থাকবে আমাদের দলিল থাকবে আমরা ওদের পেশ করতে পারবো যে আমরা তো দায়িত্ব পালন করেছি আর ওলা আল্লাহম ইয় তখন আর আশা করা যায় হয়তোবা তাদেরকে আল্লাহ তালা তৌফিক দিতে পারেন তাদের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যেতে পারে তাদের সংশোধন হয়ে যেতে পারে এমন অসম্ভব তো কিছু না আমরা নিরাশ হবে কেন দায়ী লাল নিরাশ হয় না তারা তাদের কাজ করে যায় মানুষ যদি আমাদের কথা না শুনে আপনার কথা না শুনে আপনি দাওয়াত দিলে গ্রহণ না করে কিন্তু আপনার স্বভাবের কমতি হবে না এইজন্য জন্য এই কাজ করা অব্যাহত রাখতে হবে আল আমরু বিমা আরুফল এই কাজ যদি উমত না করে তাহলে তাদের গুনা হয়ে যাবে তাদের জন্য শাস্তি অপেক্ষা করবে আল্লাহ তালার কাছে এবং এই শাস্তি যেমন আখেরাতে হবে এমনকি দুনিয়াতেও আল্লাহ তালা শাস্তি দেবেন সেই কথা আর কি হাদিসের রসুল্লাহ সালাম সাত করেছেন মা আমিন কাউমিন ইউলফি হুম বিয়াকুনা আবু দাউদে হাদিসি বর্ণিত হয়েছে কোনো কাউমের মধ্যে যদি এমন হয় যে যথেষ্ট গুনার চর্চা হয়ে যাচ্ছে গুণা ছড়িয়ে গেছে ওপেনলি হচ্ছে আর সেখানে এমন লোকজন আছে যারা চাইলে এই গুনাকে বন্ধ করতে পারে কিন্তু তারা এগিয়ে আসে না এই গুনাকে বন্ধ করতে কোনো ভূমিকা রাখে না অবস্থার পরিবর্তনের যেন কোনো চেষ্টা তদবির করে না তাহলে এদের প্রতি আল্লাহ তালা এমন অসন্তুষ্ট হয়ে যান যে ইউ শেখুল্লাহ একা বিহি আল্লা তখন হয়তো বা তাদের উপরে তার কমন পানিশমেন্ট নিয়ে আসবেন সামগ্রিক আজাব যেটা গোটা জাতির উপরে চলে আসে এরকম আজাব তাদের উপরে চলে আসতে পারে তাহলে আমর বিল মানুষ নাহীন হুনকারে কাজ না করলে কিভাবে আজাব চলে আসবে সমগ্র জাতির উপরে এ হাজিসে আমরা শুনলাম আজকে আমরা আলোচনা এখানে শেষ করছি পিস টিভির সম্মানিত দর্শক মণ্ডলীকে আবার মোবারক জানিয়ে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 क्लो सामान्य एकहार होते महामूल्यवान मुक्त दान कर रेखे स्रष्टाचाल करते मानवतार समाधान আপনাদের ডোনেশন জাকাত পাঠিয়ে দিন বিএসটিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআই আলট্রিয়ান ব্যাংক কোয়ার্টন কোর্ট 48 বর্মিংহাম ইউকে পোস্ট কোড বি15 1টিএইচ শর্ট কোড 300083 সেফ্ট বিআইসি কোড আইবিও जो डबल टू थ्री जिनो व्यो अट नंबर जिनो डबल वन थ्री टू थ्री जिनो टू इस डलर अट्ठन्ट नंबर जिनो डबल वन थ्री टू